আলহামদুলিল্লাহ কুরআন ও সালা বুঝুন আরো সহজ উপায়েসন থার বি যেখানে আমরা ব্যাকরণ শিখব আমাদের আমরা এমন পচপান্নটি শব্দ শিখেছি যা কুরআনে প্রায় উনিশ এসেছে টিপিআই মেথড সম্পর্কে আপনাদের মনে আছে তো শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন ভালোবাসুন সবকিছুই একসাথে আজকে আমরা আন অব্যয় পদ সম্পর্কে জানবো যা কুর আনে প্রায় চারশো বার এসেছে আন শব্দটি ব্যবহৃত হয়েছে হু হোম কা ই কুম না এবং হা এগুলোর সাথে আন শব্দটির অর্থ হল উপর উদাহরণ হিসেবে বলা যায় রদিয়াল্লাহ আন হু আল্লা যেন তার উপর সন্তুষ্ট হন আন শব্দটির আর অর্থ রয়েছে তবে আজকে এখানে আমরা এই অর্থটি সম্পর্কে জানবো মিন মানে যদি হয় তার থেকে তাহলে আনহু মানে হলো তার উপর আমার সাথে এবার অনুবাদ করার চেষ্টা করুন দেখি আনহুম তাদের উপর আনকা তোমার উপর আননি আমার উপর আনকুম তোমাদের উপর আননা আমাদের উপর আবার বলুন দেখি তাহলে আনহু তার উপর আন্না আমাদের উপর চলুন এবার কিছু আরবি ডায়ালগ শিখি র দিয়া মানে সন্তুষ্ট হওয়া উদাহরণ হিসেবে বলা যায় র দিয়া আল্লাহ যেন তার উপর সন্তুষ্ট হন রদিন মানে যে অন্যের উপর সন্তুষ্ট হয় ধরুন জায়দের সাথে তার বন্ধুদের একটি সমস্যা হয়েছিল কিন্তু এখন সে সমস্যাটি সমাধান হয়ে গেছে এবং সে এখন সবার উপর সন্তুষ্ট তাহলে যদি জিজ্ঞেস করি জায়েদ কি তার উপর সন্তুষ্ট তাহলে আপনি উত্তরে বলবেন হ্যাঁ সে তার উপর সন্তুষ্ট তাহলে আর বিতে হল জঈদ অরদিন আনহু নাম জঈদ অরদিন আনহু আনহু এর সময় আনহু হবে هل زيد رادين عنهم؟ نعم زيد رادين انهم هل زيد رادين انك؟ نعم زيد رادين انني انك؟ انك اشمع عن نيّ هل زيد رادين انكم؟ نعم زيد رادين عننا এর আগে আমরা শিখেছি রব্বহু মানে তার রব পুরুষ বাচক রব্বু তার রব স্ত্রীবাচক মিনহু মানে তার থেকে পুরুষবাচক মিনহা মানে তার থেকে স্ত্রীবাচক তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ